ودح الأرض بمشيته ورفع السماء بغير عمد لفدرته الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله إلى الجن والإنك بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أدى الأمانة نفها الأمة كشف القمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وولو العلم قائما بالقسط فقال رسول الله صلى الله عليه وسلم فعلموا السنن وعلموها الناس أو كما قال عليه السلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الدين غريبة سيعود كما بدأ فتوبى للغرباء قيل من الغرباء يا رسول الله قال الذين يصبحون ما أفسد الناس من سلتي মেরে আতিস্ত ভাই মানুষ আমার পরেলা কিছু পায়া করেন না কিছু সৃষ্টি করতেন না কিছু পায় সবশেষ মখলুক আল্লাহ মানুষকে পায় কিন্তু সর্বশেষ মানুষকে পয়দা করছেন কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে দিতেন কোনাল হোক ক্ষুদ্র হোক আসমান এত বিশাল আজ পর্যন্ত কেউ তৌল আর এটার কোন কিতাবে আছে লম্বা পাস আল্লাহ ছাড়া কেউ জানে না কোনও জানে না যদি জানতো যদি জানতো অনী আল্লাহ রসুল আমাদেরকে জানাইতো যে আসমান এতটুকু পাস এতটুকু লম্বা কিন্তু মোটা আল্লাহ রসুল আমাদেরকে জানাই আসমান মোটা কতটুকু কুহুর খো মিয়া এটা কিতাবে আছে হাদিসে আছে মোটা পাঁচশো বছরের রাস্তা জমিন থেকে দূর কতটুকু প্রথম আকাশ এটা হাদিসে আছে পাঁচশো বছরের রাস্তা আকাশ একটা আরেকটার সামনে কতটুক এটা আল্লাহ রসুল জানায় আর তিলপালা মাঠে ফুটবলটার যতটুকু ছোট মাঠের সামনে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট কিন্তু লম্বার পাস আল্লাহ রসুল বলেন মালা কোন নিকটতম ফেরস্ত জানে না কতটুকু লম্বা কতটুকু বলে সাত আকাশের উপরে সমুদ্র কুমু কুহু কামা বাইনা তার গভীরতা হলো আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু কিন্তু এত গভীর হওয়া সত্ত্বে মা উল বাহারি সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পচে নাই তাহলে হাঁটু কত বড় বিশাল আল্লাহ রসুল বলতে আল্লাহ আমাকে তোমাদেরকে জানাইতে বলতে এক একস বহনকারী ফেরেস্তর কান্দা কত বড় উদুন সাতশো বৎসরের রাস্তা আর আটজন যে দাঁড়ায় আছে দুইজনের দূরত্ব কত বৎসরের রাস্তা বাইনা কত ফানা দুইজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার রাস্তা আর আর বানাইছে আল্লাহ একটা পাথর দিয়া এটার ভিতরে কোন জোড়াতালি দেয় নেয়ুত হামরা লাল পাথর দিয়া বানাইছে সৃষ্টি যতই বড় হোক সব আমাদের আগের তৈরি তারপরও শ্রেষ্ঠত্ব কারণে আসে না আমাদের নসিবে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিচ্ছেন শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হল সবচেয়ে বড় কারণ যেটা আল্লাহ বয়ান করতেন আল্লাহ শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ যেটা আল্লাহ বয়ান করতেন সেটা হল আল্লাহ কেননা মখলুকের আলেন মাহদুদ সে গাড়ে মাহদুদ হইতে পারে কিন্তু তার এলেম মাহাদুদ মাহুদ বুঝো শুনি তো সুবাহ যে পারে সে আলহামদুলিল্লাহ পারে না আল্লাহ আমাদের ফকিয়াত যেটা বর্ণনা করতেন যদিও আমরা সবাই শেষে আসতাম আমাদের ফাউকিয়াত হইল শুধু আর শুধু আত্মানি এলেমের কারণে هل يمكنك أن تفعل ذلك؟ نعم أعرض على الملائكة فقال أنبئوني أسمائي هؤلاء ماذا قال؟ فرفرة ماذا قال؟ فرفرة ماذا قال؟ قالوا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئوهم بأسمائهم فلم بان باهم باسماءه قال الم اكل لكم اني اعلم طيب السلام هو الشيء العربي تو আমাদের ফকিয়াত আল্লাহ বয়ান করছে শুধু একটা সবচেয়ে বড় যেটা সেটা হলো আল্লাহ আমাদেরকে নিজের ذات কি এলেমের শিক্ষা এলেম কিছু বড় ছাত্র আশ্রয় এই জন্য বলতেছি যেই মারেফত আল্লাহ মুখলুক থেকে চায়। ওই মারেফত কোন দ্বারা হুসুল না কোনো ইসান ওই মারেফত হাসিল করতে পারে জন্ন কুরানে আরেক জায়গায় বলতে আগে ও আশফক না মিনহা যার সামনে রাখতে সে বলতে আশফাক না আশফক না আশফত না আশফক না আশফত না আমি থাকবো না আমি থাকবো না আমি থাকব না আমি শেষ হামাল ইনসান মানুষ এটাকে শিকার করে উঠায় আনি আল্লাহ কি বলছে না বুঝেই ও জাহেল কি করলি যেই মারেফত আল্লাহ মানুষের কাছ থেকে চান মখলুক থেকে চান ওই মারেফত একমাত্র ইনসান এটাকে হাসিল করতে পারে বিদায় যদিও নাকি সর্বশেষ মখলুক কিন্তু মখলুকের আগে নিয়ে আগে আর সমস্ত মখলুক কে আল্লাপক এদের অদিম করে আজিজো তোমরা যে এলেম তা তাহলে ওই এলেম যেই এলে মাঝে ওই মারেফত হাসেল হবে যে মারেফত আিকা আলেমের জন্য দোয়া করে কেন সমুদ্রের মাছ আলেমের জন্য দোয়া করে কেন আদিতে আছে না দোয়া করে ফেরেস তা পর এটা বুঝে আসে কিন্তু কেন দোয়া করে সমুদ্রের মাছ কেন দোয়া করে মখলুক কেন দোয়া করে কারণটা কি কেননা এই জন্য উনি তসী লিখছেন যে মখলুক মখলুকের হুকুক জানে না মখলুক মখলুকের হুকুক জানে না ওলামা মখলুকের হুকুক জানে এবং প্রত্যেক মখলুকের হুকুক কিভাবে আদায় হবে এই শিক্ষা সারা দুনিয়ার ইনসানিয়াতায় পায়ে হ্যাঁ এই জন্য গরু জব করলে জব করি আমরা খোলা যায় গেছে মকরু ঠিক না কারণ মখলুকের হুকুক সম্বন্ধে ওলামা জানে বিদায় মখলুক হুকুক ওলামার মাধ্যমে মাহফুজ হয় এই জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত ওলামা জন্য দোয়া এই জন্য দোয়া করে হ্যাঁ হিন্দাল لا يستغفر من معلم الناس الخير حتى النمله في حجره والحيتان في البحر سمندر মাস পর্যন্ত দোয়া করে আল্লাহ পর্যন্ত দোয়া করে আল্লাহ جنو বেরে দোস্ত সমস্ত ανθানিয়াতের সমস্ত makhlukের উপরে ফাওকিয়াতের কারণ হলো ওই মারেফত ইনসান হাসিল করতে পারে যে মারেফত আল্লাহ এর কাছ থেকে চান ওই মারেফত হাসেল করার জন্য তোমাদের কাছে আশা এলেম এজন্য আল্লাহ এই এলেমালা দের সবচেয়ে বেশি মর্তবা দিতে পুরানে আছে আর মর্তবা যদি আল্লাহর কারো বাড়ায়া থাকে তো আলেমেরই বাড়াইছে। আর কারণা। আল্লাহ মর্তবা তোমাদের এলেমের এই ছাড়া যেই মারেফত আল্লাহ চান এটা হুসুল সম্ভব না ওই জন্য সারা দুনিয়ার ইনসানের কাছ থেকে আল্লাহর মোতালে এত রসুল আর এত এত রসুলের জন্য শর্ত হইলো মারেফত আর মারেফতের জন্য শর্ত হইলো আসমানি এলেন এখন মারে পথের আর এত সমন্বয়ে যে ফল বেড়িব ফল এটা হইল তাকড়িবা তাকিয়া যখন মারে পথ হাসেল হবে তখন এত হবে আর এত যখন হবে তো রাশেদুন হবে মোহতাদুন হবে সবেরিন হবে মোত্তাকি হবে মোদাকি হবে তখন এক এক স্থিপত আমি একই বয়ান করি তোমাদের এলেম বড় উঁচা কদর বড় বেশি আজকে দুনিয়া কদর করে না আমরা কদর হারা ফেলছি অথচ এক জমানা ছিল এলেমের কদর ছিল কদর বাচ্চাও যদি হইতো তারও কদর ছিল বড়ও যদি হইতো তারও কদর ছিল কে যে দূরে হাদিস পড়াইতে বলো কেননা তার দর্শের হাদিসের দর্শের চিৎকারে তাহলে ছেলেরা যখন সাল্লু আলাইসলাম বইলা ওঠে চিৎকার দিয়া তুমি দুপুরে ঘুমে আর যেতে পারো না মানুষের দিলের উপরে বাদশাহী করে আমি শরীরের উপরে বাদশাহী করি লাখ লাখ না যদি এদের লোকের টক্কল লাগাই তো ধ্বংস আমারই হবে এদের কিচ্ছু হবে না হারুন রশিদ রাস্তায় বেরিয়েছে বাহলুল পাগল ছিল তারে পাগল বলতো বাহলুল বাহুল মজনুল পাগল ছিল হারুনুর রশিদকে কে দাঁড়া করাইছে রাস্তায় আর নসিহত করতেছে আর হারুন রশিদ এর মত বাদশাহ চারজনকে আল্লাহ পাক যে বাদশাহ দিতে কেমত পর্যন্ত আর মনে হয় না কাউকে দিবে ইসাইব নে মারিয়াম ব্যতীত আর কাউকে আল্লাহ দিবে চারজনের ভিতরে একজন হারুনর রশিদ সুলাইমান ইসলাম হারুনর রশিদ নমরুদ আর বখতে নাসার এই চারজনকে আল্লাহ যে বাদশাহী দিতে নমরুদ কে আল্লাহ আটশো বৎসরের বাদশাহী দিছে কয়সো দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যারা আল্লাহ চারশো বৎসর হায়াত দিতে এটা হলো ওই মশা যেটা নমরুদের নাক দিয়া দেমাজে ঢুকছিল অন্যতায় সব মশা বাহাত্তর ঘন্টা মেরা যায় কিন্তু নমরুদের নাকের মশা চারশো বৎসর বাড়ছে জুতার বাড়ির আগে চারশো বৎসর জুতার বাড়ির সাথে চারশো বৎসর দুই দিকের পাল্লা সমান করছে আল্লাহ যেদিন পাল্লা সমান হয়েছে এক বাড়ি মারছে বা মশাও উড়া গেছে আলহামদুলিল্লাহ কয়া নমরুদ ও ওয়াজ করতেছে। আর হারুন রশিদ বলতেছে জিদিয়া বাহুল দিদিয়া বাহুল বাহুল আরো বলো আরও বলো এটার মোহতাজ আমি জমান আছি কত হারাই ফেলি আমি কিমত ছিল এটা হারাছে তাকত ছিল এটা হারাই এসেছে তাকত বুঝো এলেমের শক্তি আছে কোনো হ্যাঁ হিরু হয়েছে আর যারা হিরুড়া হিরু হয়েছে যাদের কাছে কোনো শক্তি নাই এরা আজকে শক্তি দেখায় আর যাদের কাছে শক্তি আছে রবের বলা শক্তি একই শক্তি শক্তি হারায় বসে তোমরা এলাম আছে আর সুলাইম এর কিসা ভিয়া এলাম তাকত কে বুঝেছে সুলাইম যখন বলছে তখতে বিলকিস কে কে আসবে চার একটা কোন জায়গায় আসে কোরআানে রব্বুল আর শিল আর আল্লাহ নিজে কইতেছে ও আর শুনাভিম আমারটা যেরম অড এরম আমারটা যেরকম অড এরকম নিজের ব্যাপারে ইনশাল্লাহ তোমরা নিয়াত করো আমরা বড় ওইলে ওই তখতে বিলক খুটি দেখতে যাবো দাওয়াতের নিসবতে হ্যাঁ আমি চারিবার দেখেছি এইবার জানুয়ারি নয় তারিখে দেখেছি দোয়া করি আল্লাহ বারবার দেখাব দেখাবে আর ইমান বাড়বে ওইখানে দাঁড়াইলে ইমান বাড়তে থাকে সাবা আর সুলাইমান ইসলাম কোন জায়গায় বসা ফিলিস্তিনে দূরত্ব কত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি কে নিয়ে আসবে বলছে বলতে না বলে তোমাদের মত এলেন যার কাছে আসিল সে কোনো শক্তি দেখাই যাত ঠিক না তিন ঘন্টায় নিয়ে এবার এরকম শক্তি দেখামো সমস্ত মখলুক শক্তি কে জিরু বানা চোখের পলো কে নিয়ম হিন্দা কবহলে তাও কোন তাকতমের যাদের কাছে আধা এলম আ দুনিয়াতে কামেল দিনদার উম্মদ আর কোন উম্মেল দিনদার না দিনে তো না কামেল আল্লাহ দিন পুরো আমাদের উপরে আলিয়া আখ মাম তু লো থাড়া থাড়া থোড়া আজকে পুরা কামেল তোমাদের কাছে দিলাম যদি আধা দিনা আধা এলমওয়ালা আল্লাহ আমাদেরকে বুঝেছে আমাদের নুরানি কায়দাওয়ালা ওয়ালাকে যদি ইস্তেমাল করা যায় আর যদি সহি তরবিয়ত করা যায় তো আমাদের নুরানি ওয়ালা সমস্ত মখলুকি তাকতকে তার নুরানি কায়দার আলিবা দিয়া সমস্ত মখলুকি তাকতকে জিরু বানানোর ক্ষমতা ওই নুরানি ওয়ালা বাচ্চা রাখে যদি তাকে সহি তরবিয়ত করা যায় সে তার আলিব্বা দেয়া সমস্ত মখলুকি তাকত জিরু করার ক্ষমতা রাখে কেন ওই আদা এলমওয়ালা যদি চোখের পলকে তে বিয়া জাম করতে তোমাদের ক্ষমতা চোখের পলক দরকার হবে এছাড়া আর কিছু দরকার হবে না তোমরা যদি মখলুকি নিজামকে ধ্বংস করতে চাও তো চোখের পলক তোমরা করতে পারবে আর আল্লাহ রেজা আছে এটার উপরে আল্লাহ রেজা আল্লাহ রেজা যদি না থাকতো না ঠিক না আল্লাহ যখন এটা বয়ান করতেছে আল্লাহ চায় আমরা মখলুক কি তকত যখনই উঠবে তখন আমরা এটাকে জিরু করি আমাদের তক এটা আল্লাহ চায় বলে আল্লাহ কেন বয়ান করলো মেশকাতাল বুঝবার কিনা আমি বুঝি না হয়তো বুঝবে যাদের পুরা আল্লাহ চায় আল্লাহর আছে এখানে আল্লাহর আছে আল্লাহ চায় মখলুক থাম তুই নিচে উপরে উঠার চেষ্টা করবি না আল্লাহ চায় জন্য আমাদের তাকত ছিল এলেমে কদর ছিল কিমত ছিল কিন্তু আমরা হারাইব কারণ বলে মেরে দোস্ত আমরা বড় বিদ আসছে ওই ব্যক্তির ব্যাপারে যে এলমে এলাহি দিয়া দুনিয়া থামাবে এত বড় অত ওইদ আসছে হাদিসের ভিতরে তোমরা পড়শোনা মেশকাতে পড়শোনা পড়ায় সর্বপ্রথম ফিতা কাটবে একজন তো দেখছি যে এলএম দিয়া কি করছে দুনিয়া এলএমের মস্তদ দুনিয়া কামান না এলমের মস্তদ তিনটা কেউ চিন্তা করে না আলফালের চিন্তা করে সুরা আছে নাফাল কুনিল রসুল আনফাল কাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আর আনফাল কি আনফল জিনিসটা কি সবচেয়ে আতিহাম আল্লাহ নবীদেরকে খাওয়ায় কাদের সবচেয়ে পাকিদা খানা কারা খায় নবীরা খায় সবচেয়ে পাকিজা খানা নবীরা খায় এলএম দিয়ে দুনিয়া কামানো না যখন আল্লাহ খাওয়াইছে আগে পিছে পড়ো না আগে পিসে পড়লে তুমি না জন্য এই আলাদা নিজের হেফাজতের চিন্তাও করবে না এই এলএম আলাদ বলাই আছে এলেম আদাল বলাই আছে কি বলা আছে আমরা আপনাকে হেফাজত করবো পাহারা সরান পাহারা দেখলে ভাল লাগে না যে পাহারা লাগাইছিল হেফাজতের জন্য কেনার পাশে বনু নদীর আর কোদায় যায় ইহুদি আর ইহুদি কখন কি করে এটা বোঝা যায় না এজন্য পাহারা লাগাইছে তা আপনি পাহারা লাগাইবেন এটা আমার ভাল লাগে না কি করবেন আমি নিজে পাহারা দিব পাড়া আপনার পাহারা অন্য কেউ তো কি কি আমি পাহারা দিব ইয়াসিমুর ভাই কিন্তু আল্লাহ না আমি বেরোস্তা দিয়া পাহারা দিব জিনা পাহারা দিব অন্য মখলুক দিয়া পাহারা দিব না না দানিয়াল ইসলামকে আল্লাহ পাহারা দিতে দুজন সিংহকে মোয়াই করতে দুই সিংহ ওনাকে পাহারা দিত আর পাহাড়ের শরীরের ভিতরে পাহাড়ের ভিতরে সিংহের লোহের ভিতরে দুইটা তাস্তির আছে গরমের দিন যদি লো আব চাটে লো লাগে তো বরফের মতো ঠান্ডা লাগে আর শীতের দিনে লোহ গরম হয় এই জন্য দানিয়াল আলাহ ইসলাম এর যখন গরম আসতো তো সিংহ পুরা শরীর ঠান্ডা থাকত আবার শীতের দিন আসত শরীর চাটত তো পুরা শরীর গরম থাকত আর আরমিয়া আলাহ ইসলামকে আল্লাহ ফিলিস্তিনে পাঠাইছেন ওনার জমানায় আরমিয়া আলাহ ইসলামের মাধ্যমে ওনার খানা আল্লাহ পৌঁছাইত ওনার থেকে দোয়া আছে একটা লম্বা যখনই খানা আসতো তো উনি ওই দোয়া পড়তেন লম্বা একটা দোয়া আছে ওই দোয়া পড়তেন উনি প্রশংসা ওই আল্লাহর যে জিকির করে তাকেও বলে না যে জিকির করে তাকেও স্মরণ রাখে যে জিকির না করে তাকেও স্মরণ যেটা বলতেছিলাম তোমরা যারা বড় আছো মাঝে মাঝে বরিশালেও তুফান ওঠে ঠিক না আর তোমরা মনের মধ্যে চায় যে আমরাও যদি দূরাদুরি করতে পারতাম তাহলে ইসলাম মনে কিছু আগে বাড়তো ঠিক না মনে চায় না ইসলাম একটু আগে বাড়ত ঠিক না কোন আপনার হেফাজতে পাহারা দেখলে না। আমরা আপনার মহাফেজ হইতে চাই আমরা আপনাকে হেফাজত করব আমরা পাহারা দিব আল্লাহ হেফাজত করবে আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ জিম্মাদারি নিতে না আপনারে আমরা পাল আচ্ছা আমার কাম কি আপনার কাম হইল আপনার কাম হইল তিনটা এজন্য আল্লাহ পাতাম কোরআন শিকার ব্যাপারে যখন তাজিল করছেন তাজিল জলদি আল্লাহ কি বলতে আলাইনা জামা আহু পকর আহনা আপনি তাড়াতাড়ি করেন না তাড়াতাড়ি আমি ভালো লাগে না তাজিল আল্লাহ ইর ভিতরে তালিমের আল্লাহ আদব শিখাইছে আদব শিখাইছে আমি বলি পড়ার জমানায় তালিম বিহকে একটা শব্দ জুড়া দিই বাকি তোমরা থেকে জেনে নিও তালিম তার হুকুক সাথে হওয়া চাই যখন তালিম হুকুক সাথে হবে তো দিলের ভিতরে রাসেক হবে আর দিলের ভিতরে যখন রাসেক হবে তো রাসেকের নতিজা দাঁড়াবে আমান্না বোঝো আ আমেকের নতিজা হবে আমান্না রাসেকের নতিজা কি হবে বলবে আর যদি রাসেক না হয় না না ঠিক আছে ঠিক আছে উল্টানের দরকার নাই তো না থাকলে নাই উল্টাই যদি না হইল রাসেক রাসেক যদি এলে না হইল দিলের ভিতরে দেখো একটা মেসাজ দি তোমাদেরকে খানা যদি ফিরিজে রাখে তো কি থাকে বালা থাকে ঠিক না আর ফ্রিজের বাইরে রাখলে কিন্তু আর কিন্তু বাইরে যদি নষ্ট হইত তাহলে এরম দুর্গন্ধ হইত না ঠিক না পেটে যাওয়ার কারণে এরম দুর্গন্ধ হইছে যে যার পেটে আছে সেও নাক বন্ধ করে বের ঠিক না ছিল তার পেটেই তো ছিল থাকের পেটের না ঠিক না যদি রুসুক না হইল রুসুক জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়াবি খেতে না আছে কোরআনে রিহিল যদি না হইল তার জন্য যত দেহ রশি সব রেশি রাস্তেকালা এলেম না হওয়ার কারণে যত দেহ বান্ডার, সব বান্ডার এলেম রাস্তেক না হওয়ার কারণে যত দেখো আড্ডা সব আড্ডা এলেম রাস্তেক না হওয়ার কারণে আর যদি রাস্তে হয় তাহলে সে বলবে পড়ার জমা নাই কিন্তু এলেমের হুকুক সাথে এলেম হাসেল করতে হবে তোমরা একটু বড় বড় আছো এই জন্য বলতেছি এলেম রাস্তেক হওয়ার জন্য শর্ত আছে সর্বপ্রথম এলএম রে চাইতে হবে দিল দিয়া না চাইলে আল্লাহ দিবে না আসমান এলম আল্লাহ চাওয়া ছাড়া না। আল্লাহ রসুল যে না চাবেন তাকে দিবেনা আরেকটা অল ইমানা ইল্লাহাল ইল্লা মোহাবত না করলে দিবে না চাইলে দিবে না এই জন্য চাইতে হবে আল্লাহর খাতে চাইলে আল্লাহ দিবে রুসুক সাথে হুসুল আর দ্বিতীয় হলো যতটুক জানলা এতটুকু আমল করতে হবে কি করতে হবে আমল দ্বিতীয় এলম দাবি হইলো আমল যখন তুমি জানা এলেমের উপরে আমল করবা আমল যখন করতে থাকবা তো আরেকটা এলেমের জুয়ার আল্লাহ তোমার উপরে খুলবো যেটার উপরে কোনো এলেম নাই যেটার উপরে কোনো কি নাই এলেম নাই এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে দুইজন কে এলেন এটাই করছে আর তৃতীয় জনের ব্যাপারে জিকির করে নাই আল্লাহ দুই জনকে এলেনার আল্লাহ আল্লাহ আর হুজুস ইসলাম কলেম দিতে এটা আল্লাহ বলছে অমা উতালিনা এই জন্য মেরে দোস্ত দ্বিতীয় হইল আমল আমল যখন করবা তোমার সিনার উপরে আল্লাহ নাজালা ইলমের দরজা খুলতে থাকবে তো তোর ইলমে লাজউবি যেটা হলো আমলের পরে তৃতীয় এই ইলমের তাকাজা হলো والله ইয়াতিমক মিনাল না পৌঁছাও আল্লাহ বলতে নবী পৌঁছানোর কৃপণতা করে যা কইছি তা পৌঁছে যাই তোমাকে পৌঁছেতে হবে তাবলি তার হুকুক সাথে তালিম তার হুকুক সাথে তাহমিল তার হুকুক সাথে তিনটা যেই জমানায় সমন্বয় ছিলাম একটা কথা মনে করে বাক্যে থাকে ঠিক না এইখানে একটা সুয়াল হয় আজান ওস্তা আতে আগে ওইটা বলি আজান হইলে বাক্যে থাকে তারপরে হাদিকে কি আছে যখন আযান শেষ হয়ে যায় আবার আসে ইয়ার যে ফর ইউ আসমি ঠিক না এই শব্দই তো আছে হ্যাঁ তাহলে একটা سوال لو আযান মুস্তামির আ ইهرب বা यरজি ভক্ত না ফিরবো আযান যদি মুস্তামির হয় মুস্তামির তো বুঝো থাকলো কন্টিনিউ সে বাড়তেই থাকবে ফিরার আর কোনো ক্ষমতা তার কিন্তু সে ফিরতে পারে না ঠিক না আজান কি দাওয়াতা হুম হুম এই জন্য তিন দৌড় পর্যন্ত দাওয়াত ছিল তিন দৌড় দাওয়াত মুস্তামের ছিল জমানা সাহাবা জমানায় তাবুল খায়রুল কুরুন কেন দোস্তায় শেতান শৈতান এটার ভিতরে ফিরতে পারে না অনেকে কুতুবখানে আছে অনেকে নাম জানে অনেকে নামও জানে না তালবি কিতাবের ভিতরে আছে আরো যত কিতাব লিখছে শয়তানের উপরে আমাদের বড়রা তিন পর্যন্ত শয়তানের চলে নাই দাওয়াত ছিল ইসলাম বাচ্চা ছিল এই জন্য মোহাম্মদ বিন কাসেম তাবে তাদের তাবে তাদের কাসেম যে এই দেশের ভিতরে ইসলাম ঢুকাইছে স্পেনে যে ইসলাম ঢুকাইছে ইউরোপে উনি রাশিয়ায় যারা ইসলাম ঢুকাইছে তারাও তাবেই কিছু সাহবা রাম ঢুকাইছে আফ্রিকায় সাহাবাহিক রাম ঢুকাইছে সাহাবাহিক রামের সবচেয়ে বেশি মেহান্ন আফ্রিকার উপরে তিন দৌড় পর্যন্ত ইসলাম দাওয়াত ছিল ইসলামের জমিন বাঁধতে ছিল তিন দৌড়ের পরে দাওয়াত শেষ পুরানো এক জায়গায় আছে আনা কুহুম টাতা লম্ব জমানা দাওয়াত ছুটে গেছে তো দাওয়াতওয়ালারা দাওয়াত বুলে গেছে মুসলমানের কাছে কই পাইলো। দাওয়াত তিন জামানা দাওয়াত মুস্তামের ছিল যেরকম দাওয়াত মুস্তামের কারণে শয়তান রুজু মুমকেন না আজান মুস্তামের থাকার কারণে শয়তান রুজু না রুজু মুমকেন না দাওয়াত যে করবে আল্লাহ তাদেরকে তাদেরকে ও দিবে আবার তাক আসবে। আর যদি তোমরা না করো হলে আমি তো বাংলাদেশের বলি যে আমাদের যেন না রাখে আমরা ভাবি আমাদের দেশে মাদ্রাসার অভাব নেই মসজিদের অভাব নেই এক জমানা ছিল এরকম দেশ ছিল যেই দেশে মাদ্রাসার প্রয়োজন ছিল না কারি ওবায়দুল কিনো কারি রে নাম গেছে। তার যৌবন বয়সে বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি বই বাংলাদেশে কে রাইছো কি প্রতিযোগিতায় কেনার প্রতিযোগিতায় একটু কোরআন পড়তো তো সে কীরা শুনাইছে। তো আমি তোমারে শোনাই হিন্দুস্তানি আল্লাহ গলা দিতে হবে এক জমানা ছিল প্রত্যেক বাড়ির বাচ্চা আলেম ছিল আলেম যদি আলেম কতটুকু ছিল তোমাদেরকে একটা ধারণা দিতেছি আবু হানিবত শিখতে না শিখে নাই কি গয় করবে অথচ জমানার ইমাম ইমামে জানে না কে জানে মুচি জানে এলেম এতটুকু আম ছিল এতটুকু আম এতটুকু আম ছিল ব্যাপক ছিল ব্যাপক তাবলিগ মানি হলো এলএম কে আম করো আম যেন রিক্সাওয়ালা তার জিন্দগির এলএম জানে আর ওই এলএমের মাধ্যমে সে রাত্র দিন চব্বিশ ঘন্টা আরো সাথে তা লোক লাগায় বৈশা থাকে বাগানের মালিক মুবারক এত বড় মোত্তাকি যে কেমন পর্যন্ত মোত্তাকি কেউ আর আনতে পারবে না এরকম আমি তো বলি এই জমানায় ওই দশ বছর গোলামি করছে এক আপেল খায়া এই জমান আর ওয়াজের জমানো না এই কাপড়টা ছয় বা সুদের মধ্যে ঢুক দিছে তারপরে আমার গায়ে আছে তুমি বিশ্বাস হয় না আমি করে দলিল দিই যে তুলা চাষ করছে ও লোনা করছে সুদনা সুদনা যে তুলা ইনপুট করছে ও ব্যাংকের লোন নিতে যে সুতা বানাইতে ও লোন সুতার টিকা কাপড় বানাইছে ও লোন নিতে যে ফ্যাক্টরিতে রং করছে ও লোন নিতে যে ফিনিশিং করছে এটা ফিনিশিং আয়রন আর ফিনিশিং করছে ও লোন নিতে সব ফ্যাক্টরি গুলা দেওয়া তারপরে আমার গায়ে ওই জমানা প্রত্যেক ব্যক্তিকে তোমাদের দাওয়াতের দ্বারা এতটুক এজন্য আমি বলি এই জমানা হইলো দুই জিনিসের জমানা ইমান হেফাজতের জমানা হইলো এটা ইমান হেফাজত করবো ইমান বাড়ানোর দরকার ন ইমান নিখোঁত আর হেফাজত করো ইমান নিখোঁত আর হেফাজত করো নিখোঁত করো এটার এলএম তোমাও ও কাছে আছে ইমান হেফাজত আর নিখুদ কেমনি হইব আর দ্বিতীয় হইলো এই জমানা হইলো আমল কে শূন্যতের খেলা ফিকা বাঁচার জমানা হইলো এটা শূন্যতের খেলাফিকা বাঁচার জমানা আমল করার জমানা না খেলাফা খেলাফ আমি না যেটা করবো সারা দুনিয়ার মানুষের মত আছে এই তিনটা যদি করতে পারো তাহলে ইসা আল্লাহ সুলাইমান ওয়ালা বাদশাহী আল্লাহ দিল্না সুলাইমান ইসলামের সামনে তিন জিনিস রাখতেন খাই সুলাইমান فهي خيار سليمان الله سليمان كهي اختير بسهن بين الملك والمال والعلم كنت, كنت نبا ملك نبا مال نبا نعلم نبا فا اختار العلم انه يقول الله نعلم علم كيف تتعلم فا اعطاه الله الملك وال মাল আল্লাহ তাকে মুল্কো দিতে আবার কি দিতে দিতে আর মুলক আর কাউকে দিবে না এরম মাল আর কাউকে দিবে না বাইতুল মকদাস তাকে বানাইতে সোনার রূপার পাত দিয়া আমরা তো টায়ালস লাগাই উনি সোনার রুপার পাত লাগাইছি খ্রিস্টানরা গেছে সব ইমাম উদ্ধার করবে এগুলা এগুলা নিয়ে আসবে আবার সুর লাগাই ছিল তা লাগানো আছে আবার আইনা উনি লাগাবে এগুলা আছে না আইনা আবার লাগাবে উনি আবার একদম আসবে ইনশাআরা দিবই ইনশাল আল্লাহ দিবে এই জন্য হিম্মত করো তোমরা যারা বড় বড় আছ যে আমরা পড়াশোনান ছুটি জমানা আসতে আমাদেরকে বলছিল এরকম একটা দোয়া বাজ করে আমারে দেওয়াটা পড়লে সব গুনামা করা যায় আছে এটা যদি পরে সমুদ্রের পেনা পরিমাণ হইলেও মাফ হয়ে যাবে উনি জানে তারপরে আমাদেরকে সুয়াল করছে আমরা যখন বলছি তুমি তো এটা একটা রিক্সাওয়ালে শিখাইতে পারো যে তুই এই দোয়াটা শিখ এটা যদি পরস্তি তোর এতদিন আপ পার গরিবরা সবচেয়ে বেশি আল্লাহ রসুল বলতে ওই গরিব সবচেয়ে নিকৃষ্ট মিসকিন উন ফাখ যে গরিব কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের না দুনিয়াও পায় না আখেরা তো পাইব না বরিশালে। রিক্সাওয়ালে যে কুলিরে দেখো দেখো গরম পায় তরম কি এর ভিতরে থাকতেছে দুনিয়াও পায় নাই আখেরা তো যদি না পায় একচে বড় হত কেউ নাই কিন্তু জান্নাত তার জন্য কত সহজ কত সহজ জান্নাত আল্লাহ রসুল বলতে আল্লাহ রসুল বসে শুধু ইমান আল্লাহ রসুল দোয়া করছে দোয়া আমার গরিব অবস্থায় রাখেন গরিব অবস্থায় মৌ দিয়ে গরিবের ভিতরে উঠাইয়েন আরে খাদিস আছে কেননা গরিবের দিন কেমের ফর গরিবের কাছে থাকবে কার কাছে কেননা বলবে হিসাব দিতে আস গরিব বলব কি হিসাব হিসাব তো হিসাব দিব না হিসাবের দিন আবার হিসাব দিবি না কি লেগা কাল্লা শোনবে জিজ্ঞাস করবে মানহু মামা কুলা কারা কি কয় তো ফেরেজ তারা কব মা সারাল ফোকার সব দিক্ষুকের দল আর বলবে তো হিসাবে এদেরকে জিজ্ঞাসা করো হিসাব কেন দিবে না তো গরিবরা করবো মা পাক্তি দেনে দেয় বলে পাত্তি পাক্তি ছিল ঢাকায় বাসায় টাকা দেনে টাকা টাকা মাল দেয় সাদা এরা সত্য বলছে পাঁচশো বর্ষর ন্যামের জন্য বক করে তারপরে দলিদেরকে যাইতে দিলে দোস্ত এই জন্য হুলসামকে এক তাহাবি জিজ্ঞাসা করছে কেমত দিন কোথায় পামু বলতে উঠলু বুনি কি মাহি মাহা উপকার আমার কেমতের দিন গরিবের মধ্যে তালাশ করে আমি গরিব গো লোক থাকুন গরিব কোনো হিসাব নাই আমি চাই হিসাব ছাড়া যেতে এই যে গরিব যদি তুমি বুঝাইতে পারো যে দেখ জানাত দুয়ারে ডেলি সকাল বিকাল আয়া গড়া খায় তোরলে বেশি কিছু নাই বা রিক্সা চালাইতে থাক বা তত্ত নামাজ পড়তে থাক বানাইতে থাক রমজানা রাখতে থাক আর মৌতের অপেক্ষা করতে থাক জান্নাতের মধ্যে তোমার কথা যদি এক গরিব মাইনা যায় আর সে যদি জান্নায় ওই দিন যা দেওয়ার দিন আসবে গরিবের উচিলায় তোমাকে আমাকে পার করাই এই জন্য উস্তাদ সাগর সহ বড় যে কয়জন আস কার বলো যে আমি রমজানে ইনস আল্লাহ আল্লাহ বাহির হয়ে যান হ্যাঁ দেখো দেখো আমাদের এই অত্র অঞ্চলে কিন্তু একটা অত্র অঞ্চলে কিন্তু একটা রোগ আছে রোগ রমজান না অনেক মানুষের রোগ বাইরে সারা বৎসরে নাহু শিখতারে নাই বিশ দিনে বলে নাহু শিখাই দিব সারা বৎসরে সরব শিখতারে নাই রমজানে বলে সরব সরফ শিখাই দিবিরের সমুদ্র এটা বলে রমজানে পুরা তফসির ভরা দিব এই রোগ এই অঞ্চলে নাই হ্যাঁ নাহুর এজরা সরফের এজরা তফসিরের এজরা সারা জিন্দিগি খাবায় আর তফসিরের কিনারে বোঝকারি না সিলেট অঞ্চলে সবচেয়ে বড় রোগ হইল সিলেটে খুব কম শুধু দক্ষিণ অঞ্চলে আর এটা হইল সিলেট অঞ্চলে এইটা একটা রোগ আমার কালকে রাত্রে মনে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে এই অঞ্চলের পুরুষ কম কেন মাদ্রাসায় কম কেন নোয়াখালী কুমিল্লা চিটাধান এদের খুরুজ বেশি দক্ষিণ আর সিলেটের খুরুজ কম ছিল আমি ঘুমাইছি চিন্তা ঢুকছে আমি চিন্তায় পাইছি যে এই অঞ্চলের খুরুজ এই জন্য কম যে এই অঞ্চলের কিছু রোগ আছে এই রোগ হইল এজড়ার রোগ নাহুর এজরা সরপের এজরা তুম নাই তো যাইব তো কয়জন পাঁচজন যাইবো পুরা না হবের এদায়তন না আটজন তারা পড়াইবা না আল্লাহ রাস্তায় পড়াইবা হম ইনশাল্লাহ তুমি প্রথম হবে না কজন সাথে সাথে তোমরা যদি দশ দিন পনেরো দিনের লিগে চলে যাও তারপরে রমজানের আগে এইসা তারাবি যদি ঠিক থাকে ওইখানে সিধা চলে যাব আটজন পাঁচজন মিজান নাই হেদায়ত না মির আর উর্দুখানায় আসে বড় ছাত্র তোমরা বসো বাকিরা উর্দু খানা দাঁড়ায় থাকা উর্দু তুমি বসো তুমি বসো তুমিও বসে এবার লেখেন 6 জন 10 7 জন লেখেন মনে ইনশাল্লা ভালা করে আগে জামু তারপরে ইনশাল আর যদি আগে আনো ইনশাল পরে হইলো বা এরম হইলো ইনশাল্লাহ কোথায় এক কুটি তালাক দিল তালাক হয় না হয় নাকি মাস্টার কি কব হয় না ঠিক না তালাক হাই আগে তালাক কই তো ঠিক না তারপরে ইনশাল্লাহ দেখি না এখানে তো যেতে পারে এখানে নাকি অন্য কোন ফিকা আর বাকি হুজুরদের সাল লাগছে মাসাল্লাহ দুজন হইলো তিনজন হইলো দেখেন মেরে দস্তারাক্কির দুইটা রাস্তা আছে আপনাদের এই বিশাল এরিয়ার ভিতরে তরাক্কের দুইটা রাস্তা আছে